ইবনু আব্বাস রজিয়াল্লাহ তু আল্লা হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন তার স্ত্রী নিকট গমন করে এবং বলে হে আল্লাহ আমাকে শয়তান হতে রক্ষা করো এবং আমাকে এর মাধ্যমে যে সন্তান দিবে তাকেও শয়তান থেকে হেফাজত করো তাহলে যদি তাদের কোনো সন্তান জন্মায় তবে শতান তার কোনো ক্ষতি করতে পারবে না এবং তার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না আসমা রহমতুল্লা আল্হী ইবনু আব্বাস রজি আল্লাহ এর নিকট হতে অনুরূপ রিওয়ায়ত বর্ণনা করেন